মুহাবিয়াহ রাজিআলাহতালন হতে বর্ণিত তিনি বলেন তোমরা এমন এক সালাত আদায় করো আমরা নবী সাল্লু আলসালামের সঙ্গ লাভ করেছি আমরা তাকে তা আদায় করতে দেখেনি। বরং তিনি এ দুরাকাত সালাত আদায় করতে নিষেধ করেছেন অর্থাৎ আসরের পর দুরাকাত